কয়েক বছর আগে এ ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগা গোড়া মিথ্যে আমারই কোন রকম শারীরিক অসুস্থতা দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে ঘটনাটি খুলে বলা দরকার প্রসঙ্গক্রমে গোড়াতেই বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ বালাই নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিচ্ছু দেখিনি অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও এক রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে ক্লাসে পড়াচ্ছি আমার চোখে পড়লো আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার কামিখে কেড়ে নিচ্ছে কার মেডেল কিসের মেডেল সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বলল আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে কামিক্ষে ওরফে কামাখ্যাচরণ মৌলিক নামে ছেলেটি বললে নিচ্ছিলুম না স্যার দেখতে চাইছিলুম তা ও দেবে না। ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে বসো ওরকম আর করবে না কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সক্ষ থাকার ঔচিত্য সম্বন্ধে কিছুটা বক্তৃতা দেওয়ার পর খানিকটা কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম কই কি মেডেল দেখি কোথায় পেলে মেডেল ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যে সমস্ত ব্যাডমিন্টন খেলা সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা হয়ে থাকে তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে গর্ব ভরে দেখাতে চাইবে এমনকি এই অছিলায় ক্লাস শুধু হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে এক বেলার জন্য ছুটিও হয়তো চাইতে পারে সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছলো তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গে হাত পেতে নিলাম কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলাম না এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরনো বড় ও ভারী চমৎকার গরন কি জিনিস দেখি মেডেলের গায়ে কি লেখা রয়েছে चश्मा फी ऐसे भिड़ कर चेयर चार पशे मेडल देखारमक दिए जाओ बसो के सब भिड़ करो नाओ একটা ছেলেকে বললাম কি লেখা আছে মেডেলে গায়ে পড়ো তো ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল ক্রাইমিয়া সিবাস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা অপিঠে সার্জেন্ট এসপি বি পার্কেন্স সিক্স ড্রাগন গার্ডস আঠারোশো সাল দস্তুর মতো অবাক হয়ে গেলাম ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেব্যাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্যে এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ট্র্যাগন গার্ডস সৈন্য দলের সার্জেন্ট পার্কিনসকে এ তো সাধারণ জিনিস মোটেই নয় ক্রাইমিয়া পোল চার্জ অব দ্য লাইট ব্রিগেড কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে এদিকে এসো এই মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার তোমার তো বুঝলুন পেলে কোথায় আমার দাদু দিয়েছেন স্যার তোমার দাদু কোথায় পেয়েছিলেন এটা জানো হ্যাঁ স্যার জানি আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল কিভাবে আমাদের মদের দোকান ছিল কি স্যার মদকে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল আর নিয়ে যায়নি দাদু মুখে শুনেছি হিসেব করে দেখলুম ছিয়াশি বছর উত্তীর্ণ হয়ে গেছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিনস সে যাই হোক এ মেডেল পায় তখন তার বয়স যদি কুড়ি বছরও থেকে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো ছয় সুতরাং সে মোড়ে ভূত হয়ে গেছে কোনকালে। সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেকদিন পরে সেদিন দেশে যাবো আগেই ঠিক করে রেখেছিলাম আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশায় ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশোনা আছে গ্রামেই থাকেন ভাবলাম তাঁকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলাম সোমবার ফেরত বললাম স্কুলে ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি ধরলাম দেশের স্টেশনে যখন নামলাম তখন বেলা সাড়ে পাঁচটা দু মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল সন্ধ্যের আগেই হয়তো পৌঁছতে পারা যেত কিন্তু আমি খুব জোরে হাঁটিনি মাসের শেষ অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথ ঘাট বেশ শুকনো খটকটে পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেক দিন কলকাতা বাসের পরে তাই জোড়ে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলাম এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনলুম আজ দিন পনেরো হলো বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হল সন্ধ্যের পরেই ওর সঙ্গে দেখা করবো ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বের হলাম যাবার সময় স্যুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলাম বৃন্দাবনকেও দেখাবো বলে নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুণ নদীর জল ভয়ানক বেড়েছে নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে অনেকক্ষণ বসে রইলুম সন্ধ্যার অন্ধকার নামল একটু একটু করে বাদুড়ের দল বাসায় ফিরছে তখন কেউ কোনো দিকে নেই এক জায়গায় বর্ষা তোড়ে নদীর পার ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পার নিচে খরস্রোতা বর্ষার নদী জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কিরকম ভেঙে যে দেখবার ইচ্ছে হলো পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পারটা সেখানে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল আমি লাফ দিয়ে পার থেকে জলে পড়ব দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছেটা যেন ক্রমে বেড়ে উঠছে লাভাই কি? আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাভ দিতেই হবে নইলে আমার জীবনে সুখ চলে যাবে তাড়াতাড়ি নদীর পার থেকে একরকম জোর করেই চলে এলাম কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে এরপর ওই বিপজ্জনক নদীর পার থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার নদীর ধার থেকে বৃন্দাবনদের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছু নেই আমি নিজের নানাভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলাম কি অদ্ভুত এরকম হওয়ার মানে কি ট্রেনে বসে অতিরিক্ত মাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল ওই ভাদ্র মাসের গরমে অতিরিক্ত ধূমপান করা ঠিক হয়নি তার উপর বাড়ি এসে দু তিন পেয়ালা চা খেয়েছি এসবেই ওরকমটা হয়ে থাকবে হয়তো নিশ্চয়ই তাই বৃন্দাবনের বাড়ি গেলাম অনেক দিন পর দেখে সত্যি আনন্দ হল দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলাম অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী বড় গরম আজ কোথাও এতটুকু বাতাস নেই ভাদ্রমাসের ঘুমট গরম বৃন্দাবন বললে চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি ওহ তবু একটু হাওয়া পাওয়া যাবে তুই আমাদের এখানে খেয়ে যাবি মা বলে দিয়েছেন তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে দুজনে ছাদে উঠলাম। দোতলা দোতলা ছাদের একখানা মাত্র ঘর আমি জানতাম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন দোতলা ছাদে উঠে দেখলাম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা বললাম বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন হ্যাঁ ভাই কাকার ঘরটা মেরামত হবে উত্তর দিকের দেয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বের করে দেয়া হচ্ছে বৃন্দাবন দোতলায় ঘরটার মধ্যে ঢুকল আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব খানিক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল আমি ছাদে পাইচারি করতে লাগলাম ছাদে কেউ নেই অন্ধকার ছাদটা যে দিকটায় রাজমিস্ত্রীরা ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ আমার মনে হল ছাদ থেকে লাভ দিয়ে পড়ি কেন বেশ হবে লাভ দেব প্রায় দুর্দমনীয় ইচ্ছে হলো লাভ দেবার লাভ দেওয়াই ভালো লাভ হবে দিই লাভ এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বললে আয় ঘরের মধ্যে মা চা দিচ্ছেন ও ওখানে দাঁড়িয়ে কেন আরো প্রায় আধ ঘন্টা কথা বলবার পর নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছল আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলাম তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর দূর জোগাড় হলো সেটা দেখতে নিচে চলে গেল ঘরের মধ্যে বড় গরম আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হল লাভ এবার দিতেই হবে কেউ নেই ছাদে কেউ বাধা দিতে আসবে না এটাই দারুণ সুযোগ সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে লাফ দিও না মূর্খ লাফ দিও না হয়ে যাবে আমার মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে কতক্ষণ পর জানি না এবং কিসে থেকে কি হলো তাও জানি না হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে তাই রক্ষে কেমন ঘুরছিল গাজ ঝিমঝিম করছিল বৃন্দাবনকে বললাম আমি ভাই কিছুই জানি জানি না তো বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিল সকলে বলল ট্রেনে আসার দরুন আর গরমের শরীর কীরকম খারাপ হয়ে মাথাগুরে ঘুরে পড়ে গিয়েছিলাম আমি জানি মাথাগুরে ঘুরে পড়ে আমি যাইনি লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলাম না বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলাম পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণ একেবারেই ভুলে গিয়েছিলাম বৃন্দাবনকে সেটা দেখালাম এদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল রাতে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম আমার বাড়িতে কেউ নেই বর্তমানে একাই থাকি একটা ঘরে একটা জিনিস লক্ষ্য করছি যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলাম তখন ভয়টা যেন বাড়লো একা ঘরে কতবার এর আগে শুয়েছি কিন্তু এমন ভয় মনে আসেনি কোনো দিন না শরীরটা সত্যি খারাপ শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক আলো নিভিয়ে শুয়ে পড়লাম আমার মাথার কাছে একটা বড় জানলা সেই জানলা দিয়ে বাড়ির পেছনের বাগান চোখে পড়ে বেশ জ্যোৎস্না উঠেছে কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানি না ঘন্টাখানেকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগল আমার মাথার দিকে জানলাই কে যেন দাঁড়িয়ে যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো অথচ কিসের যে ভয় জানি না এমন ভয় যে কিছুতেই মাথার দিককার জানলার দিকে তাকাতে পারলাম না চোখে না দেখলেও আমার বেশ মনে হলো रेडियो गल्पर पर उत्तर स्पेस दिए नाम लोकेशन पाठिए दिन फाइव फोन कर उत्तर डायल कर পারেন এই আজকের গল্পে ঠিক শেষে শুনবেন গত সপ্তাহের গল্পের পুনঃপ্রচার গল্পের নাম মাকুসার রস প্রধান চরিত্রে বোমকেশ বকশি। ভারত গ্যারা দেশ হমে লি প্রার্থনা আর ডেলসি চাইনিজ ফুড ফেস্ট রোজ রেস্টোর Oh. Bosch Bosch Institute of Technology presents Merv 2011 at Natural Munch on the 4th of April 9 a.m. onwards. Performances by Underground Authority, Radio Partner, Radio Mirchi, 98.3 FM, it's hot. Mirchi Classifieds Eh Krishy, shop nari shera bachundho, meenu salwar are shari. Shari maani, shari. gold exclusive indian iso certified furniture available at 35 showrooms in kolkata 983003144 virchi classified minu shari minu salwar suit radio mitjee 98.3 fm presents sunday suspense 2 kheluda special ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী এই ডাবল সিডি প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছে রবিবার দুপুরে প্রচারিত গল্পটি আরও একবার আপনার জন্য রবিবার রাত এগারোটায় আর শনিবার বিকেল চারটে রেডিও মিচ্ছি 98.3 এইট এম এ শুনছেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা মেডেল লেখক এটি স্কুলের মাস্টার মশাই একদিন ক্লাসরুমে একটা মেডেল নিয়ে ছাত্রদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল সুধীরের বাড়ির মেডেল সেটা এবং সেটি ক্রিমিয়ান যুদ্ধের সময়কার লেখক ঠিক করলেন দেশে গিয়ে গ্রাম সম্পর্কে এক জ্যাঠামশাইকে মেডেলটা দেখাবেন দেশের বাড়িতে পৌঁছে লেখক ঠিক করলেন বন্ধু বৃন্দাবনের বাড়ি গিয়ে তাকেও একবার মেডেলটা দেখাবেন কিন্তু নদীর ধারে বেড়াতে গিয়ে তার প্রবল ইচ্ছে হল নদীতে ঝাঁপ দেন বৃন্দাবনের বাড়ির ছাতে উঠেও একই ব্যাপার ছাত থেকে সত্যি তিনি লাভ দিয়ে পড়লেন ভাগক্রমে বেঁচেও গেলেন রাতে ঘরে শুয়ে মনে হলো মাথার কাছের জানলায় কে যেন দাঁড়িয়ে তারপর প্রাণপণে চোখ বুঝে শুয়ে রইল কিছুতেই যাইব না ঘুমাবার চেষ্টা করলাম কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে কিসের পচা গন্ধ যেন লিন্ট আয়োডিন উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো এতকাল বাড়িতে থাকা নেই যার উপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার সে যে কিছুতেই দেখাশোনা করে না তা বেশ বোঝা গেল কে যেন আমার মনের ভেতর বলছে চেয়ে দেখো তোমার মাথার জানলা দিকে একবার চেয়ে দেখোই না হুম। ঘরের চারিদিকে কিসের যেন একটা প্রভাব কোন অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপারটা ঠিক বলে বোঝানো যায় না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত সে আমন বিপদ যা আমাকে দোর পর্যন্ত পৌঁছে দিতে পারে ডুবিয়ে দিতেও পারে আমি চাইব না আমি চাইবো না কিছুতেই চাইবো না কিন্তু যে প্রভাবী হোক আমার ঘরের মধ্যে দেয়ালের এ পিঠে তার অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তুশালগ্রামের অর্চনা করেছেন এ ঘরে এর মধ্যে কারো কিচ্ছু খাটবে না আমার মনটাই আবার যেন এ কথাগুলি বলল আমাকে অন্ধকার রাতে একলা ঘরে মন কত কথা কয় জানলার ধারে কি যেন একটা শব্দ হলো অদ্ভুত ধরনের শব্দটা কে যেন জানলার গড়াদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার তিনবার ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো কাউকে ডাকবো চিৎকার করে একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি হঠাৎ আমার মনে পড়ল একটা ধাড়ি ধারি অনেক দিন ধরে বাইরের দেয়ালে করি কাঠের খোলে বাসা বেঁধে আছে আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরছে এ তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ পাশ ফিরে এবার ঘুমবার চেষ্টা করলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হল না এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাতে আমি একা নই আরো কে একটা এখানেই আছে নিদ্রাহীন চোখে সে আমার উপর কড়া দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ বারবার বার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় ওমনি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার পাশ থেকে শুনি। খুব গড়াদের উপাঘাতের শব্দ যেন যেন শব্দটা বলছে যে দেখো পেছন ভিড়ে জানলার দিকে চেয়ে দেখো ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে ভাদ্রের ঘুমট গরম কিনা এই অবস্থায় ভোর হল দিনের আলো ফুটল লোকজনের শব্দ কানে যেতে রাতের ভয়টা মন থেকে কোথায় যেন মিলিয়ে গেল নিশ্চিন্ত মনে বেলা নটা পর্যন্ত পড়ে পড়ে ঘুম দিলাম তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে গেলাম এই সময় একটা ঘটনা ঘটল তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল ও পাড়ার পথে আমার সেই জ্যাঠামশায়ের সঙ্গে দেখা তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাতে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম কিন্তু বৃন্দাবনদের বাড়িতে দেখা করতে পারিনি আমায় দেখে তিনি বললেন এই যে আছো! কাল তুমি এসেছ দেখলুম তখন অনেক রাত আর ডাকলুম না বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে আমি তখন ছাদে পাইচারি করছি সে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে ও তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না তা ও লোকটি কে খুব লম্বা বটে যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে চেহারা বেশ বেশ বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে সে কি জ্যাঠামশাই জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন তোমার সঙ্গে লোক ছিল না বলছো আমার চোখের দৃষ্টি কি হয়ে যাবে বাবা বললাম তাই হবে জ্যাঠামশাই চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে তো আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনে রাম ছায়া কিরকম একটা আলো আধার দেখেছেন চোখে ও অমন ভুল হয় জ্যাঠামশায় যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন বললেন কি আশ্চর্য কাণ্ড এতটা ভুল হবে চোখে আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক তারপর তুমি টর্চ নিবি আম গাছের ছায়ের মধ্যে ঢুকলে তখন জ্যোৎস্নার আলো আর আম ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুন লোকটি তোমার পেছন পেছন যাচ্ছে তোমার মাথার চেয়েও যেন একাধ লম্বা তোমার একেবারে ঠিক পেছনে তবে খুব ভালো তো দেখতে পেলুম না অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পর্শ কিছু দেখা গেল না তো এমন এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে হ্যাঁ একেবারে এত ভুল হবে আমার চোখের জ্যাঠামশাইকে আবার বুঝিয়ে বললাম আমার সঙ্গে কাল কেউ ছিল না আমি একাই ছিলাম সুতরাং তাঁর দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না সারা দিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাতের ভয়ের ব্যাপার দিনের আলোয় এতই হাস্যকর বলে আমার মনে হল আমার নিজের কাছেই যে বৃন্দাবনকে আর সে কথা বলিনি রাতে ট্রেনে কলকাতায় ফিরব বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে স্যুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখনই সন্ধ্যের অন্ধকার বেশ নেমেছে বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ ছ মিনিট লাগে মস্ত বড় বাগান বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছনে ফিরে চাইলুম কি ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সারা শরীর কাঠ হয়ে গেল কে ওটা ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধ অন্ধকার এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার বালামচির মতো এক ধরনের লম্বা টুপি পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আমার কাছ থেকে মাত্র দশ গজ কি তারও কম দূরে মরিয়ার মতো আরো একটু এগিয়ে গেলাম এই ভয়ানক কৌতূহল আমাকে যেন মেটাতেই হবে মূর্তি নড়ে না চড়ে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি মাত্র সাত আট গজ দূরে তখন মূর্তিটা আর ঘোড়ার বালামছির লম্বা টুপি ও ইস্পাতের দেখতে পেলাম আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো সারা দেহ কেমন যেন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতাম কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে নড়বার উপায় নেই সেই মূর্তির সামনে থেকে কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথের লন্ঠন নিয়ে কারা ঢুকলো দু তিনজন লোকের গলা শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলাম চিৎকার করে ওরা ছুটে এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বলল ওখানে কি বাবু কি হয়েছে তারপর লন্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বলল আপনি কি হয়েছে আপনার মুখ একেবারে সাঁতা ফ্যাকাসে হয়ে গিয়েছে ভয়টয় পেলেন নাকি বাহরি বাগান জায়গাটা কিন্তু মোটেও ভালো নয় সন্ধ্যে পর এখানে অনেকে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরল আমার মুখে সেই আলোই দেখলাম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে একজন বলল কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু এই সাড়া গাছটা আরেকজন বলল গাছটা ডালবালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে যেন মানুষ বলে অন্ধকার ভুল হয় বটে বটে আমিও দেখলাম মাথার দিকের পাতাগুলো গুলো গাছটাকে দেখতে হয়েছে ঠিক হস গার্ড দের ঘোড়ার বালামছি টুপি লোকের চোখের কি ভুলই হয় খাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলাম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধ লোক তাঁর চোখের ভুল তো হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল পরের দিন স্কুলে সুধিরের মেডেলটা ফেরত দিলাম সুধির বলল আপনাকে দাদু একবার ডেকেছেন আমার সঙ্গে ছুটির পরে আমাদের বাড়ি আসুন নিজে যেতে বলেছেন সুধীরের দাদু বললেন যাহ আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গেছেন দেশে শুনলাম কিনা আপনার দেশে ঠিকানা না। তাহলে একটা তার করে দিতুম ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায় আমি তখন জন্মাইনি বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি ছিল লোকটা ও মেডেলের বিপধ হচ্ছে আমাদের ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে আমার এক ভোগ রিপতি একবার কিছুতেই শুনলে না অনেক কাল আগের কথা বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পরে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরুল আমি কলের পুতুলের মতো শুধু বললাম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল হ্যাঁ মাস্টারবাবু আমার নিজের ভগ্নিপতি মিথ্যে কথা তো বলব না আর সাতাশ ২৮ বছর আগের কথা तीन फिर गए भाविल मास खानिक परेशे जाऊरी बागने ढुके যেখানে সে রাতে ভয় পেয়েছিলাম সেদিকে চেয়ে দেখে সে সাঁড়া কোথাও আমার চোখে পড়ল না যে আম গাছটার ধারে সাঁড়া গাছটা দেখেছিলাম সেখানে দিন মানে বেশ ভালো করে দেখেছি কোথাও সে সাঁড়া গাছ নেই বা গাছ কেটে দিলে যে গুঁড়িটি থাকবে তারও কোনো চিহ্ন নেই কশ্বিনকালে সেখানে একটা বড় সাড়া ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে শুনছিলেন মেডল রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড